বারা ইবনু আজিব রাজিল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাই এর সঙ্গে হুদাই বিয় চৌদ্দশো লোক ছিলাম হুদাই বিয়া একটি কূপ আমরা তা হতে পানি এমনভাবে উঠিয়ে নিলাম যে তাতে এক ফোঁটা পানিও অবশিষ্ট থাকল না নবী সাল্লাই সাল্লাম কূপের কিনারায় বসে কিছু পানি আনার জন্য আদেশ করলেন তিনি কুলি করে ওই পানি কূপে নিক্ষেপ করলেন অল্প সময় অপেক্ষা করলাম তখন কূপটি পানিতে পূর্ণ হয়ে গেল আমরা পানি পান করে তৃপ্তি লাভ করলাম আমাদের উটগুলোও পানি পান করে পরিতৃপ্ত হলো। अथवा उटगुलो पानी पान फिर